وَادْأْنُ بِاللَّهِ مِنْ شُرُورِ يَوْمِ حِسَانا وَهِنَ سَيَّاتِ عَامِ دِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم التواه لكل دار মোহাম্মদি সাহাবি ববারিকম على রিকমস সম্মানিতাম আল্লাহ রবুল আবীন আল্লাহ পাখির ইবাদতবন্দি করার জন্য মানুষকে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত দান করেছে দুইটা ন্যামত সব নিয়ামত থেকে উত্তম এবং উৎকৃষ্ট সেই দুইটা নামত হল সুস্থতা এবং তার ইবাদতের জন্য সময়কে কাজে লাগানো হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবি ফরমান দুইটা ন্যায়ামত সবচেয়ে গনিমতওয়ালা আর সেহাতু আল ফারা একটা হল মানুষের সুস্থতা दु नम्बर हल मानुष इबाजर ज सम समय जब न्याम ट पसा आत् स्वन हाय मान सम्मान सबग न्यामत तब सबसे उत्कृष्ट न्यामत हल मानुषे जी कथा अल्लाह रसुलटार नाम हल सुस्थता सुस्थता के क्यों आल्ला रसुल सबसे बसी बड़ न्यामत कथा बोल एटा प्रत्येक मानुषलबि करते जख मध्य असुस्थता आसे ता आसले सुस्थतार न्यामत सम्पर् अक्षरे अक्षरे मानुषर अनुभूति है यार तुझे आसबे ना जत पर असुस्थता ना आसुस्थतार मध्यो विभिन्न क्यागरि था कहारों हालका सामान्यतम किचु हैटार द्वारा से तुकू अनुभूति अर्जन करते परेना जो सुस्थतार नेमी जिन जख बी आकारे असुस्थता पड़े से तेना हाँटते परेना कथबार्ताे दुनिया कोज कारोबार से अंशग्रहण करते परेना तक से ही व्यक्ति विचनार मध्य शुए शुए जीवन सुस्थतार कथागुलि तोखर सामने भेसे उठे प्रत्येक सेकेंड मिनिटे तक तु सुतार कथाटा स्मरण हो এজন্য ন্যায়ামত দনুটা সুস্থতা এটা ন্যায়ামত অসুস্থতাকেও এটাও আল্লাহ পাখের ন্যামত প্রশ্ন হতে পারে যে হুজুর অসুস্থতা এটা নেয়ামত কেমন করে হাদি শরীফে আল্লাহর হাবি ফরমান যখন কোন মানুষের অসুস্থতা আসে আর এটার উপরে সে ধৈর্য ধারণ করে সুস্থতা থাকা অবস্থায় আল্লাহ পাক যাতে তাকে যতটুকুই সবাব দিতেন অসুস্থতার সময় তাকে ওই সম পরিমাণ সাবাব দান করবেন অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান কোন মানুষ অসুস্থতা হয়ে যাওয়ার কারণে দিনের কিছু কাজ তার থেকে ছুটে যাচ্ছে যেমন জামাতে যেতে পারে না দাঁড়িয়ে নামাজ পড়ত সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না অজু করতে পারত তৈগুম করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন সে এখন তা অসুস্থতার কারণে পারে না জিকিরাস্কার করতেন সেটাও পারে না আল্লাহর হাবি ফরমান ঠিক সুস্থতা থাকা অবস্থায় তাকে যেরকম জমাতে গেলে যা সবাব দেওয়া হতো তেলাওয়াত করলে যেরকম সবাব তার আমল্লামায় আসত তাহাজ্যত পড়লে যে তার আমল্লামায় যে সবাবগুলি দেওয়া হতো আল্লাহ পাক বলেন আমার বান্দাকে অসুস্থতা আমি দিয়েছি এর উপরে বন্দা সবর ঘটতেছে তাকে ওই সম পরিমাণ সবাব তার আমলায় দিয়ে দেওয়া এলে অসুস্থতা যে আল্লাহ পাকের নামত এখন বুঝে আসতেছে সুস্থতাও নেয়ামত অসুস্থতাও নামত তবে এটাকে মেনে নেওয়া কঠিন অসুস্থতা হয়ে পড়লে आल्ला पाखिर उपरे कारे ना बर आल्लाकर का दो कर चोखे पानी ड़े ऐड़े कानवे जल्लाह तो दुरबल मानुष तुम्हें दुरबल तुम असुस्थतार न्यामत दिएस तो करते जो बंदा कानते थक আল্লাহ পাক বলে যে বান্দা তোমার মাকাম তোমার স্থান আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোমার মাকামকে বর্ধিত করতে থাকি আর স্বাভাবিক অসুস্থতার সময় সে যে আল্লাহ বলে ডাকে আল্লাহ আল্লাহ বলে কতক্ষণ পরপর ডাকে আল্লাহ পাক বলে যে বন্দা তোমাকে তো অনেক সময় দিয়েছিলাম সুস্থতা অবস্থায় তখন তুমি একটু আমাকে আল্লাহ বলে ডাকার সুযোগ পাও নাই এখন অসুস্থতা দিয়েছি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি যে আমাকে আল্লাহ ডাকতেছ তোমার একটা স্থান নির্ধারণ করা ছিল আমার কাছে যে তোমাকে আমি ওই স্থানে পৌঁছাব কিন্তু তুমি ইবাদতের মাধ্যমে তোমার সেই স্থানটায় পৌঁছতে পারতো না ওই স্থানটায় অতিক্রম করতে পারতো না এই আমি আল্লাহ তোমাকে একটু অসুস্থতা দিয়ে তোমার উপরে মেহরবানি করা আমার উদ্দেশ্য এই তোমাকে আমি অসুস্থতা দিয়ে তোমার ওই মাকামটার মধ্যে তোমাকে উঠে দিচ্ছি তাহলে অসুস্থতা এটা ন্যায় মত আল্লাহ আল্লাহর হাবিব ফরমান লিকুল্লি দেওয়া সমস্ত রোগের ঔষধ আছে যাবতীয় রোগগুলি যত রোগ মানুষের শরীরে হতে পারে সমস্ত রোগের ঔষধ আল্লাপাক তৈরি করেছে লিকুল্লি দেয় ইন দাওয়া সমস্ত রোগের ঔষধ এই ঔষধ দ্বারা আল্লাহর রসুল কি বুঝাইতে চাচ্ছেন জ্বর হলে প্যারাসিটামল খাবো নাপা খাবো এগুলি শরীরের মধ্যে ব্যথা বিভিন্ন রকমের জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামের ওষুধ খাবো এগুলির কথা না दयाल नबी के आल्ला पा मानुषर जात रोग चिकित्सक हिसाब आल्ला पाता बनिए से कथा आल्ला नसुर बिल लिकुलंदावा মানুষের মধ্যে রুহানি রোগ হতে পারে মানুষের শারীরিক রোগ হতে পারে মানুষের রুহের মধ্যে যত রোগ আছে মানুষের শরীরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের শিফা আল্লাহ পাক তিরিশবারা কোরআন শরীফ দিয়েছে রুহানি রোগের জন্য শিফা যেরকম আল্লাপাকের কোরআন আল্লাহ পাক বলতেছে হে আমার বান্দাবান্দি আমি কোরআন নাজেল করেছি এই কোরআনটা মোমেনের জন্য শিফা এই রুহানি রোগের চিকিৎসা শারীরিক রোগেরও চিকিৎসা সব কিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক কোরআনে রাখলাম এই জন্য আল্লাহ রসুল তিনি বলতেছেন দেখো কোরআন শরীফের মধ্যে সুরে ফাতেহা আল্লাহ পাক সব রোগের শেফা ঘোষণা করেছে আল্লাহ রবুল আলমিন বলেন বন্দা তুমি সব सब विषय मसीबते पड़े जाओ आल्लापा कुरने वो बंदा तुम्हें यो समस् पड़े ययात पढ़ो अभावर मध्य पड़े ययात पढ़ो चूरा पड़ो প্যারেশানির মধ্যে আস কোরআনের এই সুরা পড় বিভিন্নভাবে আল্লাহ রসুল কোরআনের মাধ্যমে মানুষের রুহানি চিকিৎসা দুনিয়ার যত রকমের সমস্যা হতে পারে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক বলে আমি কোরানে মজিদের মাধ্যমে করে দিব আল্লাহ রসুল ওই দিকেই ইশারা করেছে সমস্ত রোগের শিফা আল্লাহ পাকে পড়া লিখুল্লি দেয় মানুষ মসিবতে পড়ে পড়ে যখন আল্লাহ আল্লাহ বলেন যখন তুমি অবস্থার মধ্যে কিছু মানুষ সফরের মধ্যে চলেছে সফরে যাওয়ার অবস্থায় সাহাবাই গ্রামের একটা জমাত রাস্তার মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে সমস্যার মধ্যে মুসিবতের মধ্যে পড়েছে রাস্তা দেখে না পথ খুঁজে পায় না আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ আমাদেরকে তুমি রাস্তা বাতিয়ে দাও রসুল পাক সাল্লাহ সাল্লাম ওই সাহাবাদেরকে ছাতি নিয়ে সফরের মধ্যে চলছেন আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আগে তিনি পৌঁছে গেছেন আল্লাহর হাবিবের কিছু সামান এগুলি নিয়া একজন সাহাবি তাকে আল্লাহ রসুলের যাবতীয় সামান দিয়ে তাকে বলছে তুমি পিছনে আস পাহাড়ি এলাকা চলতে চলতে রাস্তার মাঝে গিয়ে সে রাস্তা হারিয়ে ফেলছে কোন দিকে যাব। সাহবাই কেরাম কোথায় আসেন আল্লাহ রসুল কোথায় আসেন সে রাস্তা খুঁজে পায় না এমনি সময় প্যারেশান হয়ে গেলেন আল্লাহ পাকের দিকে মোতাবাজা হলেন আল্লাহ তোমার পায়গাম্বারের সামান আমার সাথে সফিনায় রসুল তাকে বলা হয় আল্লাহর রসুলের মাল বহনকারী সাহাবিতার নাম আল্লাহ পাকের দিকে মোতাবাজ হলেন দোয়া করলেন কিছুক্ষণ পরে দেখা যায় জংলার থেকে পাহাড়ের ভিতর থেকে একটা বাঘ আসল बाग देखे हठात कर मानु हिसाब भू आतंकित आसा स्वाभाविक जल्लाह दुआ करल तुमारा हारिए फल एग चले आसल हठात भय पेलें एकटू पर आ मने मने चिंता करल आल्लर कयम्बर सामान हमारे आगे ध्वस करार मत क्षमता अल्लाह बाे दिबे नाज বাঘকে লক্ষ্য করে বললেন ও বাঘ তুমি যার উশিলায় দুনিয়ার মধ্যে আসলা আমি সেই পায়গাম্বারের সামান নিয়ে আমি রাস্তা হারিয়ে ফেললাম আ বাঘ তুমি কি জানো আবার সাহবাহিক নাম আমার পায়গাম্বার কোথায় আছে আমাকে একটু রাস্তা দেখাইয়া তুমি সেখানে পৌঁছে দাও আদিস শরীফের মধ্যে রেখে বাগটা নেস্টাকে নাড়া ছিল বাগে তো আর ওই সময় কথা বলবে না তার নাড়ানো ন্যাশটাকে সে মাটির মধ্যে পিছাইয়া দিলেন রেসুল রেসুলের সেই সাহাবি বুঝতে পারছে বাঘটা আমার এই কথার দ্বারা সে আনুগত্যের প্রকাশ করেছে ন্যাশটাকে নাড়িয়ে দিয়েছে ন্যাশটা নাড়া দিয়া বাঘ সোজার সামনের দিকে হাঁটতে শুরু করলেন ওই সাহাবি বাগের পিছে পিছিয়ে তিনিও হাঁটতে শুরু করল যেতে যেতে পাহাড়ের এলাকা অতিক্রম করে সাহাবাই কেরাম আল্লাহ রসুল যেখানে অবস্থান আছেন। ওই রাস্তার কাছে যায় বাগ একটা চক্কর দিয়া বাঘ তার গতিতে সে পাহাড়ের দিকে চলে গেছেন আল্লাহর পায়গাম্বার সাহাবিরা যেখানে আছেন। সাহাবি সেখানে যেয়া তাদের খোঁজ পাইয়া গেল এটাও আল্লাহ রব্বুলাল আমি আল্লাহ রসুর বলতেছে বন্দা তুমি মসিবতে পড়েছ এটার উদ্ধারের জন্য শেফা কার কাছে পাইবা সমাধান কোথায় পাইবা সব কিছুর সমাধান একমাত্র আমি আল্লাহ পাকের কাছে মসিবতে পড়েছ ডাকবা কাকে আমাকে ডাক আমি আল্লাহ তোমার জন্য জঙ্গলের বাঘ দিয়া হলেও তোমার রাহবরি করে তোমার রাস্তা দেখাইয়া সাল্লাম তার সাহাবি হজরতে আব্দুল্লাহনে আব্বাস রাজিয়াল্লাহুতাল যিনি রসুল মুফাসির সমস্ত মোফাসের কারীদের ওস্তাদ যিনি আল্লাহর হাবিবের আপন চাচাত ভাই হজরতে আব্দুল্লাহনি আব্বাস রাজি আল্লাহ এতভাবে কোরআন তিনি বুঝলেন আল্লাহর সুলতার জন্য দোয়া করলেন এই জন্য আল্লাহ পাক তার সিনার মধ্যে কোরআনের এলেম এত বেশি দিয়েছে সারা পৃথিবীর সব তাঁর তফসির পরে পড়ে বড় মোফাস্সের হইতেছে হজরতে আব্দুল্লাহনি আব্বাস বলেন हम रास्ता दिया पहाड़े कुछी एदिक जा रहा दिल्क दूर रास्ता जावर पर देखा जाने दाड़ी आज्ञास करेपारे लक्ष्य कर देखो अब्दुल्लाई रास्तार मध्य एक विशाल एक बड़ प्राणी सिंह শুয়ে শুয়ে রাস্তাটাকে অতিক্রম করতে পারে না রাস্তার মাঝখানে সে শুয়ে আছে। এখন তার ভয়ে আমরা এদিকেও যাইতে পারি না ওইদিকেও যাইতে পারি না ওই দিকের মানুষগুলি সেখানে আটকা এই দিকের মানুষগুলি এখানে আটকা আমাদের দেশ নয় পাহাড়ি এলাকা অনেক উঁচা পাহাড় অতিক্রম করে যাওয়ার আর কোনো রাস্তা নাই দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন হাজে আব্দুল্লাহ বলতেছেন ले विश्वास हल्मी एक सिंह के लक्ष्य करा बल निश्चयारल्ला पाह्य हिंग कथा बुझे रास्ता ड़े दीते बाजरते आब्दुल्ला सामने दिखे जहबाई के नाम भाई आब्दुल्ला तुम्हे मध्य बहुत सम्मानित मानुष আল্লাহ পায় গাম্বরের চাচা তো ভাই তুমি আল্লাহ পাক তোমাকে কোরআনের অনেক এলেম দান করেছে তুমি সামনে যেও না হতে পারে অতর্কিত হামলা করবে আমরা মরে যেতে পারি তোমার মতো একজন আব্দুল্লাই সমাজের মধ্যে আরো বহুদিন বেঁচে থাকা দরকার আছে আব্দুল্লাহ পিছনে যেও সামনে যেও না তুমি যাতে আব্দুল্লাহ সাহাবাইকে রামকে এখানে রেখে তিনি বলে আমি একটু সামনে আগে দেখি যেতে যেতে সিংহটা যেই বরাবর বসে আসেন এর থেকে কয়েক হাত দূর পর্যন্ত হজরতে আব্দুল্লাহ গিয়া পৌঁছল পৌঁছা আওয়াজ দিয়া বলতেছিয়া সেবা ও জঙ্গলের জন্তু বড় বিষাক্ত আমরা আখিরি জামানার পায় নী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কিছু সাহাবারা আমরা এখানে আটকে পড়ে গেলাম তোমাকে যে আল্লাহ পাক বানিয়েছেন আমাদেরকেও সে আল্লাহ পাক বানিয়েছে তুমি রাস্তার মধ্যে শুয়ে আমাদের রাস্তাটাকে বন্ধ করে রাখলাম চলাচল বিঘ্ন ঘটে আমি তোমাকে আল্লাহ জাতের কাসম দিয়ে বললাম তুমি দয়া করে আমাদের থেকে রাস্তাটাকে ছেড়ে দিয়ে সরে যাও তা শ্রীমতি লিখে হাজরতে আব্দুল্লাহনে আব্বাস রাজি আল্লাহ যখন বলছে নাহানু আসাব্লাহ উল্লেসাল্লামের নামটা শোনার সাথে সাথে যেই পাগটা সিংহটা এতক্ষণ ন্যাসটাকে নাড়াইতে শুরু করল আর যাতে আব্বাস বলেন আব্দুল্লাহ বলেন আমি দেখলাম এই কথা শোনার সাথে ন্যাসটাকে সে মাটির মধ্যে বিছাইয়া দিছে তিনি বলেন যে আমার প্রথম টার্গেটটা মিস হয় নাই আমার দিলে বুঝে আসতেছে বাগ সম্ভবত আমাদের কথা শুনতেছে বুঝতেছে তিনি এটুটুকু বুঝার পরে নিজের দিলের মধ্যে এক বিনান হয়ে আল্লাহ পাখের কাছে দোয়া করলেন সমস্ত রোগের দাওয়া লিকুল্লিদা সব কিছুর ব্যবস্থাপনা দেওয়া ঔষধ একমাত্র অকথায় আল্লাহ পাখের কাছে হাজরতে আব্দুল্লাহ বলতেছেন আমার দিলের মধ্যে প্যারেশানিটা অনেকটা লাঘব হয়ে গেল আস্তে আস্তে করে তিনি সামনে একটু একটু আগ দেখে দেখে না নাড়াচাড়া করে না যেই বাঘ এতক্ষণ হুঙ্কার দিত ন্যাসটা নাড়ত এখন বাঘ যেন তার চেহারার মধ্যে দেখা যায় মাথাকে আস্তে আস্তে করে সে মাটির সাথে লাগাইয়ে দিল আব্দুল্লাহ বলতেছেন আমি আরো একটু সামনে গেলাম যেতে যেতে যাইতে আল্লাহ পাক আমার দিলের মধ্যে ইমানের মধ্যে এত সাহস আর শক্তি দিলেন বাগের কানে তিনি যেন বাগের কানে কথা বলতে শুরু করল সব আবার হতাশা হয়ে চেয়ে আছে ব্যাপারটা কি বুঝতে পারলাম না আবদুল্লাহ বাগের কানে কথা বললেন কথা বলে ছেড়ে দিলেন বাঘটা সোজা দিকে তো ভাই তুমি রসুলের চাচা তো ভাই তোমার ইমানের পাওয়ার এত বেশি আজ আবদুল্লাহ বলেন আমার দিলের মধ্যে আসে যখন আমি রসুলের সাহাবি শব্দটা যখন বললাম अरे तुम्हारा मने करतो बाघा के खिल कर खिल करल्लासुलर नामारे साथर मध्य हमार आल्लाह परफ मानार जोग्यता दान कर सब किचुर चिकित्सा सब किचुर दुनिया डिस्पेंसार मध्य नय কোন ডাক্তারের দোকানে নয় সব কিছুর ব্যবস্থা বনা আমার আল্লাহ পাকের কাছে আল্লাহ রব্বুলালমিন বলতেছে এই জন্য বন্দা সব কিছুর ব্যবস্থা আমি তোমাকে দিয়ে থাকি শিখিয়ে থাকি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছে আল্লাহ আকবর দেখো আল্লা পাক বলে হতে ইউনুস আলাদামকে যেমন তোমাদেরকে আমি ভাবে করে শেপার ব্যবস্থা করলাম হাদীশ্বরের মধ্যে লেখে ওয়াই ইমিদ আল্লাহ সুবাহ বলেন কোরআন শরীফে আমি আল্লাহ রফুল আলমিনের শান বয়ান করতে যায় অনেকগুলি আয়াত আমি নাজেল করলাম এই সবগুলি আয়াত ইসমে স্মেয়াজম বলা হয় যখনই তোমরা ওরকম আয়াত বইরা যে কোনো অবস্থার মধ্যে পড়ে আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ সাথে সাথে তোমার মসিবতকে দূর করে দিবুল ঠিক যেমনি ভাবে আল্লাহ সুবাহান হজরত আয়ুব আলি সালাতামের জন্য রহমতের ব্যবস্থা করলেন হজরত ইউনুস আলহ সাল সালামের জন্য রহমতের ব্যবস্থা করলেন হজরত জাকারিয়া আলহ সাল সালামের জন্য রহমতের ব্যবস্থা করলেন হজরত ইউসুফ আলসালামের জন্য রহমতের ব্যবস্থা করলেন সর্ব অবস্থায় আল্লাহ পাকের কাছে যখন বন্দা মোতাবজা হয়ে গেল আমার আল্লাহ পাক বলেন সবার জন্য আমার আল্লাহ পাকের তরফ থেকে তার ব্যবস্থাপনা আমি করে দিলাম ইউসুফ আলি সালাত সালাতাম সম্পর্কে তফ সিরে লেখে যে জমানায় তার দাওয়াত کرنے والا কোন মানুষ ছিল না কেউ তার দাওয়াত কবুল ظالم না হাজরে সামুন আলী সালাতুয়সাল্লামকে অ্যারেস্ট করে বলছে যে তুমি যে দিনের দাওয়াত দিতছ এর দাওয়াত তুমি ছাড়ো নতুবা তোমাকে এতদিন সুযোগ দিলাম আর সুযোগ দেব না তোমার ব্যাপারে কঠোর পদক্ষেপ অথচ ইচ্ছা করলে ওনাকে ডাক দিয়া নিয়া একটা তরবারি দিয়া আঘাত করে দিলেই তো উনি শেষ হয়ে যায় কিন্তু এমন একজন নবীকে হত্যা করার জন্য জালেম বাদশাহ কত ব্যবস্থাপনা করল বিশাল করে গর্ত তৈরি করেছে জংলার থেকে বহু অর্থ ব্যয় করে কয়েকটা বাঘ ধরে আনছে বাঘগুলাকে আইনা ওই গর্তের মধ্যে ছেড়ে দিয়েছে এবং দিন পর্যন্ত বাগের খাবার দেওয়া বন্ধ করেছে বাঘ সেখান থেকে আর ফাল দিয়া উঠার মতো না আর এই জালেম বাদশাহ বলতেছে যাও সামন তুমি এখনো তোমার দিনের দাওয়াতের প্রচার ছেড়লাম না তিনি বলছে যে আমাকে তো আল্লাহ পাখি দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করছে আমি এটা ছাড়বো কেমন করে তোমার যা খুশি তুমি তাই করতে পারো मानुष कठिन एक मानुष दावत कबल करते सर्वशेष अवस्थाता हाथ पा बेधेजे वही बाघ जी दीर्घद ना खवया जो गरतर मध्य बाघ गी आखनेता फेले देवा फायरा फायरा टुकड़ा टुकड़ा कर खा और ता देखे देखे आनंद उपभोग कर हजरत सामून आल सलासलम आल्लाल्लाहर नबी जर्ला पाख परीक्षाओ दें कूदरत आल्ला दुनिया मध्य देखें ना सरकार पक्ष दी कित व्यवस्था कर सातारू विभिन्न खेला एगुली अनुष्ठान जख अनुष्ठित है बड़ बड़ डर ते पशे थे जी को समय असुविधा डाक्टर शरणापन्न सांतारूरा सातार दी से हठात कर जदि एक्सिडेंट करसुविधा साथे डर तरह बोर्ड नहीं तैरी करा आल्ला पक अरे दुनिया मानूष एक सरकार बहादुर মানুষকে কোথায়ও পাঠাইতেছ আর সেখানে তোমার চিকিৎসার জন্য এই ব্যবস্থাপনা থাকে আর আমি সমস্ত আহকামুল হাকিমি সমস্ত বাদশার বাদশাহ আমি কি আমার বান্দার সাথে ওরকম ব্যবস্থাপনা রাখব না সামন্ত সে আমার দাওয়াত দিতেছিল আমার পক্ষ থেকে চিঠি মানুষের কাছে পৌঁছেছে মানুষকে দাওয়া দিতেছে আল্লাহ পাখের দিকে এক আল্লাহর ইবাদত করার জন্য গায়রুল্লাহ মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য আরে আফসুস তোমরা আমরা আমার সামনের সাথে ভালো ব্যবহার করো নাই হাত বেঁধে কত আনন্দ তারা আরে এতদিন পরে মজা দেখবা যে দাওয়াত তোমাকে বিরত থাকার জন্য বললাম বিরত থাকল না আজকা মজা দেখবা তোমাকে যে বাগেরা খাইরা খাবে আমরা আনন্দ উপভোগ করব। যদি সামনে একমাত্র আল্লাহ পাকের দিকে মতো আজ্জা বলেন আল্লাহ তোমার জন্য দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলাম আবার তোমার জন্যই আমি দাওয়াত দিলাম আবার এখন তোমার জন্যে আমাকে হত্যা করা হইতেছে আল্লাহ এতে আমার বিন্দু মাত্র কোনো আফসুস নাই ও আল্লাহ আমার নবুয়তির উপরে যেন কোন রকমের অসুবিধা না হয় এটা যেন আমার ঠিক ঠিকঠাক তুমি রাজি থাকো হাত ভেঙে পা বেঁধে যে শাবুন আলী সাল্লাহ সালামকে এইভাবে করে ওই বাগের সামনে ছেড়ে দেওয়া হবে প্রস্তুতি নিলেন সব মানুষেরা আনন্দ উপভোগ করতেছে হাত দিতেছে কত আনন্দ আজকা আমাদের দুশ্মনকে বাগের সামনে দেওয়া হইতেছে আল্লাহ পা ঘোষণা দিলেন বাঘ আমার শামনকে তোমাদের সামনে ফেলা হইতেছে এত নিচে পড়লে আমার শামন কষ্ট পাবে ওরে বাঘ শাবুনের পায়ের নিচে তোমার পিঠটা তুমি বাঘ যে সোয়া ছিল উঠে তাড়াতাড়ি দাঁড়াইলেন হাজার হাজার সামুনের পা মোবারক গলি ওই বাগের পিঠের মধ্যে বৈসা। বাঘ আস্তে করে তাকে গর্তের মধ্যে থেকে নিচে নামাইয়া হাত বাঁধা পা বাঁধা নিজের দাঁত দিয়া নজরে তার দিকে দেখে আসে দুষ্টরা দূর থেকে দেখে আজীব কথা দুনিয়ার মধ্যে বহু কিছু দেখলাম আরে এমন অবস্থা তো আর দিন দেখলাম না দীর্ঘদিনের উপবাস বাগ। मानुष खएदम सामुन आलम पड़े आई दिखे दीर्घद जेलखाना कष्ट कर पड़े आग एक नजरे था मायर नजरे हजरते शाम के आदर करा शुरू कर दिल এই অবস্থা দেখা যারা দীর্ঘদিন পর্যন্ত শামুন আলী সালাতামকে বুঝে না কালেমা বুঝে না দাওয়াত বুঝে না তারা ওই দিন হঠাৎ করে আনন্দ উপভোগ করার জন্য যারা আসলো আল্লাফাক বলেন ওই মজমার মধ্যে প্রায় বিশ হাজার মানুষ মুহূর্তের ভিতরে ইমান আনছে আমরা এখন বুঝলাম আসলে সামুন আমাদের কাছে দীর্ঘদিন যে কালেমার দাওয়াত দিলরে আসলে সামুন যদি নবী যদি না হবে তাহলে তার সাথে বাঘেও কেন এত ওইরকম ব্যবহার করে লিগুল্লে দা ইন সব রোগের চিকিৎসা মুসিবত থেকে উদ্ধার করা পেরেশানির থেকে উঠানো সব কিছুর চিকিৎসা আল্লাহ পাক বলেন আমি সব তৈরি করে রাখছি আমি আল্লাহ সব কিছুর সেপা লিখুন তোমার আল্লাহ পাক বলতেছে এই আয়াতের পরে মুসলমানেরা ওইটা দেখব এটা তো আল্লাহ পাক শিখাইলেন হজরতি ইউনুস সালামকে সাবাইক রামের সামনে যখন আল্লাহর রসুল যখন বয়ান করতেছে अल्लाह पकमार भाई यनुसिपने मात्रारेम व्यवहार करल जुमीमुस पेटर मध्य अंधकार रि ग रत्र मध्य मास के समुद्रे तलदेशे पड़े आल्लाह रबुल आलमीन विभिन्न जानोर हिंस्र वस्तु थीका হেফাজত করার জন্য আল্লাহটাকে কুদরতের দ্বারা হুকুম করে পাঠাইয়া দিল আমার ইউনুসকে তুমি পেটে নাও তবে মাছ দুনিয়ার অনেক কিছু ভোগ করার জন্য তোমাকে আমি দিলাম কিন্তু ইউনুসকে তোমার পেটের মধ্যে শান্তির জন্য আমি একটা বাসা বানাইয়া দিলাম আমার ইউনুসকে খবরদার সামান্যতম একটু ডাসও তুমি করতে পারবা না। जुलूस आल सलाम वही से मसर पेटे कत गभर पानी नीचे तलदेश मस पड़े आखानापना करते दुनिया को डर नाई को मानूष नाई को नौबहर नाई को नौजात्री नाई কারোই তো সেখানে হাত পৌঁছে না আল্লাহ পাক বলেন আরে শব্দ জমিনের নিচে হল আমার আল্লাহাকের নেগ্রানি সেখানেও আছে আমি আমার খবর খবরাখবর নিচেছি চব্বিশটা ঘন্টা মাছকে আদেশ করলাম আর আমার ইউনুস সেখানে কিভাবে আছে দুনিয়ার কারো কাছে খবর নাই সবাই তো মনে করছে ইউনুসকে মাছে খেয়ে ফেলছে বাস জীবনের জন্য শেষ হয়ে গেল কিন্তু তারা কি জানে যে আমি আমার ইউনুসের খবর নিতেছি প্রত্যেকটা সেকেন্ড এবং মুহূর্তে ইউনুস কি অবস্থায় সেখানে আছে আমার খবর আছে সেখানে আমি আমার ইউনুসের দিলের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে দিলের মধ্যে আমি একটা জিনিস এলকা করে দিলাম ইউনুস আপনি আমার কাছে এই বলে ফরিয়াদ করেন আল্লাহ আকবার রোগ যিনি দেয় চিকিৎসা তিনি করে মাসির প্যাটে ঢুকাইলেন তিনি আবার তিনি আবার বলতেছি ইউনুস আপনি আমার কাছে এই দোয়াটা পড়ে এটা পড়ে আপনি আমার কাছে দোয়া করেন আপনার চিকিৎসা আমি করব কত দয়ালু আর কত দরদি কত রহমানু আজ রুস আলাইসালাতামকে আল্লাহ বলতেছি ইউনুস তুমি পড়ো লাগু তুমি তা সিরের মধ্যে দেখেন এখানের মধ্যে আয়াতের দুইটা জিনিসকে আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন একটা হল লাহা ইল্লা আন্ত আল্লাহ পাকের ইমান কত মজবুত লা লাহা ইল্লা আন্তা। শিরিক থেকে সম্পূর্ণ দিল পরিষ্কার আল্লাহ কোন ইলা নাই কোন মহবুদ নাই উপাসনার যোগ্যতা কেউ নাই সেজদার মালিক কেউ না প্রশংসার মালিক কেউ না ইবাদতের মালিক কেউ না সব কিছু ইল্লা আনতা এই আয়াতটা আল্লাহ পাক চয়ন করে আর নিজে বাঁচনিয়ে করে এইভাবে করে বানাই দিয়েছেন পাকের পবিত্রতা বয়ান করতেছেন আল্লাহ তুমি অত্যন্ত পবিত্র আর আয়াতের শেষের অংশ আল্লাহ শিখিয়ে দিছেন পায় গম্বর ইউনুস আপনি তো নবী কোনো সন্দেহ নাই নবুতি আমি দিয়েছি আপনি তারপরেও নবুয়তের সানের মধ্যে কিছু ভুল হয়ে গেছে আপনি ভুলটা স্বীকার করেন আপনি বলেন আপনি বলেন যে আল্লাহ আমি অপরাধকারীর থেকে একজন আমি অবশ্যই অপরাধ করেছি দেখছেন আল্লাহ পাক কেমত পর্যন্ত মানুষের জন্য এই সবক রাখছেন শিরিকপূর্ণ পূর্ণ ইমান হবে আর গুনার ব্যাপারে বলবে যে আল্লাহ আমি অপরাধ ব্যাস এই দুইটা সামনে চলে আসবে তখন তার পুরস্কার আমার ইউনুস যখন মাসের পেটের মধ্যে থেকে আমি এই দোয়াটা শিখাইয়া দিলাম यूनूस जखते शुरू कर ला सेकेंड आज दे देरी है ना मसर पेटर भरे अशांति शुरू हो ग मास के बोल मासि जाओ यूनूस के तुम पेटे रखिए शांति पाबाना जेखान उठा वही समुद्रे पारे मध्य हमारूनूस केमी बगलया बाहर कर दिया এদিক থেকে দোয়া পড়া মাত্র শুরু হল এতদিন ৪০ দিন পর্যন্ত সেখানে মাছ পড়ে আছে। হজম হয় না কি জ্বালা হজম হয় না বাইর করতে পারে না কি জ্বালা যে মাস্টার মধ্যে লাগছে আল্লাহ পাক বলে যে যাও এবার তোমাকে জ্বালা যন্ত্রণা এবার তোমার উপরে কিনারে নিয়ে রাখে আসলেন আহা তো বলছে যে খুব সাবধানে রাখবো আমার ইউনুসের যেন কোনো অসুবিধা না হয় সমুদ্রের কিনারে পানির সাথে পানি আর মাটির পাশে এমন জায়গার মধ্যে নিয়ে মাছ বগুলাইয়া থা আসলেন ইউনুস আল ইসলামের চক্ষুগুলি শরীরটা একেবারে সাদা হ্যাঁ দিন পর্যন্ত মাছের পেটে থাকতে থাকতে শরীরটার মধ্যে একটা মাসি বসার মতো শরীর অবস্থাও নাই আল্লাহ আক বলতেছে দেখো শেফা আমি যেই দেখো সাথে সাথে আল্লাহ আকবর चल्ल दिन पर खा लागे ना आल्लाकरी के बोल से बकरी जाओनाचा जरको भूमिष्ठ हारे साथी दूधता त मुखे दियाचा शक्तर द्वारा धरते परेना खाइते परेनास एरक छोट बा मत बकरी तुम्हें जाया বকরি এই তো কথা কার শুনে আমার আল্লাহ পাখির কথা শুনে কে কোথায় খুঁজে পাবে কোন বক্রি দুধ আছে না আছে কে শুনবে কে বুঝবে কিন্তু ইশারা ওইখান থেকে হচ্ছে বকরি চলে আসছে মুখের মধ্যে বকরির ওলানটা দিয়া দুধ খাওয়াইতে শুরু করলেন তারপর ইউনুস আলাহিসের শরীর মধ্যে আস্তে আস্তে করে বকরির দুধের দ্বারা তার মধ্যে শক্তি ও অনুভূতি আসলো হাদি ঈশ্বরীের মধ্যে আল্লাহ রসুল বলেন সাথে সাথে জিবরির আলি সাল্লা সালাম কে বলছেন জিব্রাইল যাও না একটা লাউের দানা লাউের বিচি गा उठे जाए गाचना बड़ा पता बड़ बड़े सब किचुर चिकित्सा कथाय আল্লাহের কাছে এই জন্য আল্লাহ আমার আল্লাহ বলে ইউনুস যখন আমার কাছে আমি সাথে সাথে যাবতীয় চিন্তা থেকে অন্ধকার থেকে আমি আমার ইউনুসকে আমি উদ্ধার করলাম সাহাবাই কেরাম বলেন আল্লাহ এটা তো আল্লাহর পায়গম্বর ইউনুস আলাতামের জন্য হইল আমাদের জন্য কি এই ধরনের কোন পুরস্কারের ঘোষণা আমার আল্লাহ দিলেন কিনা সাহবাহেরাম যখন আরজু করলেন আল্লাহ রসুল বলে কোরআনের আয়াতের শেষের অংশের দিকে তাকাও কেম পর্যন্ত মোমেনদেরকে আল্লাহ পাক এইভাবে পুরস্কৃত করবে মোমেনরা যদি এরকম ভাবে দিল বানাইয়া যদি আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক মোমেনদেরকেও এইভাবে পুরস্কার দিবে আল্লাহ পাক বলেন এই আয়াত শুধু ওনার জন্য খাস নয় আমার ও পাবে যদি তারা এরকম বানাইয়া নিতে পারে সমস্ত রোগের শেফা আল্লাহ পাক বানিয়ে রাখছেন এই জন্য এই হাদিস আল্লামা ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই আদা দাওয়া একটা কিতাব লিখেছেন আল্লাহ অনেক বড় আলেম তার কিতাবের মধ্যে লিখেছেন যে দেখো আহ অনেকে মাঝে মাতে বলতে পারে বুঝুর ওষুধ কি ওষুধ এটা যেটা আমরা খাইতেছি চিকিৎসা যেটা করতেছি বলে যে এটার উপরে তোমার মনের নিয়ত এরকম থাকবে এটা তোমাকে সেফা করনেওয়ালা না এটাও আল্লাহ পাকের হুকুম হইতে হবে ওষুধ তোমাকে খাইতে বলছি তুমি খাইবা এটা পেটের মধ্যে যে আল্লাপের কাছে দরখাস্ত করবে আল্লাহ এই যে অনেকে তাবিজ দেখে কোরআন শরীফের আয়াত দিয়া পানি ফুদিয়া দেওয়া হয় এগুলি হাদিসের মধ্যে আছে বলে এই তাবিজটাও কোরআন শরীফের আয়াত তো এই তাবিজ আয়াত লিখে দিবি আল্লাহ পাকের কাছে আয়াত জানায় আল্লাহ তোমার বান্দার জন্য এই আয়াতার শিফা স্বরূপ লিখে দেওয়া হয়েছে আল্লাহ আমি কি তার উপকার করব কি করার জন্য আদেশ তোমার আছে কিনা আল্লাহ পাক যদি আদেশ করেন কাজ করবে আদেশ না হলে কাজ করবে না এই আল্লাহ রসুল বলেন সব শিফা তো একমাত্র আল্লাহ পাকের কাছে ওষুধ খাইতেছি এটার নামে মাত্র সুস্থতা অসুস্থতা জন্যটা আল্লাহ নামত তবে সুস্থতার নামতটা এমন একটা জিনিস এটা থাকলে ইবাদত করা যায় আল্লাহকে ডাকা যায় নামাজ করা যায় তেলাওয়াত করা যায় জিকির করা যায় মসজিদে আসা যায় যাবতীয় কাজ করা যায় যদি সুস্থতা না থাকে এগুলি একটাও করা যায় না আল্লাহ পাকের নাম নিতেও তখন মনে চায় না সুস্থতা যদি না থাকে তাহলে আল্লাহকে ডাকতো মনে চায় না তখন প্যারেশান আর প্যারেশান এই জন্যে আল্লাহ পাক বলে আমি শুধু এই অবস্থায় বন্দার উপরে নজরদারি রাখি বন্দা আমি তোমাকে একটু পরীক্ষা করে তোমার মাকামকে উপরে দিকে উঠাইতে চাই তোমার গুণা মাফ করতে চাই এই জন্য গুণা যখন তোমার মাফ হয়ে যাবে তারপরে যখন তুমি সবর করবা আমি আল্লাহ পাকের কাছে তোমার মাকাম উচ্চ মর্যাদার আসনে তোমাকে উপবিষ্ট করে দিব এই জন্য মিসকা শরীফের মধ্যে রসুলে পাক সাল্লাহ সাল্লাম হাদিস ফরমান মাসাবি মসাবিওয়ালা বলতেছে আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে মসিবতে পইরা রোগে পৈরা সহয্য করল এর পুরস্কার যখন ক্যামতের ময়দানের দেওয়া শুরু করবে। আল্লাপাক যখন এর পুরস্কারগুলি তার জন্য যখন বন্টন করে যখন দিতে থাকবে আমল্লামার মধ্যে যখন দেখা যাবে এই দিনের এই রোগের কারণে তোমার এই পুরস্কার ওই সবর করেছে এই পুরস্কার এই পুরস্কার এই পুরস্কার তখন আল্লাহর বন্দার সেদিন আল্লাহর কাছে বলবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমাকে আরো কষ্ট দিতা আগুনের কেচি দিয়া আমার জিব্বাটাকে কাটতা আর আমি সবর করতাম আজকা ময়দানে হাসরে এত পুরস্কার পাইতা এটা যদি আমি জানতাম দুনিয়াতে আরো কষ্ট সহ্য করতাম বাইরেরা সবর সবর করতে হবে সবর বন্দাকে কখন কি অবস্থা করে আল্লাহ আল্লাহরবুল আলমী আমি গত রাত্রি খুব অসুস্থ হয়ে পড়ছি আজকে এখন মিম্বরে আইসা বসার মতো আমার শরীরে অবস্থা ছিল না সারা রাত চিৎকার করে করে কাঁদি মাথার ব্যথা এক যাররা ঘুম নেয় এত অসহ্যকর অবস্থা তখন মনে পড়ত ওই কথা আল্লাহ রসুল তিনি যুনিয়ার থেকে যাওয়ার আগে তাকে আল্লাহ পাক মাথা ব্যথা দিছিলেন মাথার ব্যথায় আল্লাহ রসুল বারবার বলছিলেন ইন্নালিল আহ মৌতের কষ্ট আহ মৌতের কষ্ট এই কথাটা রসুল বারবার বলছে আমি গতকাল আমার এই মাথার ব্যথায় আমি হয়তো মনে করছি যে আল্লাহ নাকি এর শূন্যত তোমার পায়গাম্বরের শূন্যত আসলো আর হয়তো দুনিয়ার থেকে এই অবস্থার উপরে তুমি উঠাই নিবা अवस्था फजर जमा तस्जिदे से शक्ति बेला साढ़े एगारो पर शुस्थता दाड़ाते सबा बल जुमाटा केम कर पड़ा कथा केमने बलो हम तो मस्जिद जरते याचार शक्ति शरीर नहीं তো আল্লাহ পাকের কাছে এইটেব আল্লাহ জুমার দিন জুমার নামাজটা পড়বো ফজরের জামাতে যাইতে পারলাম না বৈশা বৈশাখা কোন রকম ফজরের নামাজ পড়ছে কথাও বলতে তো পারবো না তো যাইয়া হয়তো তোমার বন্দাদের সামনে বলবো যে অসুস্থ কথা তা আল্লা পাক দেখেন এই অবস্থায় যখন আজান হইতেছে অন্য জায়গায় এই তখন আমি বিস্তার থেকে উঠছি আমাকে ধৈর্য ধৈরে ওঠানো হয়েছে আর সেই মানুষ এখন আপনাদের এখানে পৌঁছলাম এতক্ষণ কথা বলছি সব কিছু একমাত্র আমার আল্লাহ পাক করে সব আমার আল্লাহ করেন আমার আল্লাহ পাক করেন সব সব তিনি করেন এই জন্য মানুষের মানুষ কেন এত অহমিকা করো এত বাহাদুরি করো এত কিছু করো কি দশ মিনিটের ভিতরে তোমার মতো ফালোয়ান তোমাকে ধরাশাই করে দিবে কোন শক্তি নিয়া কোন বাহাদুরি নিয়ে এত কিছু করতেছি আরেকজনের নামে কত রকমের প্লান প্রোগ্রাম ওরে শেষ করে দিবো ওরেই করবো সেই করব ইত্যাদি ওর বিরুদ্ধে কত গালি গালাস কত কিছু করতেছি না আমাদের আল্লাহ পাক বলে আর বন্ধা হ্যাঁ একটা মিনিটের ভিতরে তো তোমাকে আমি ধরাশাই করে দিতে পারি কি শক্তি নিয়ে এত বড় বাহাদুরি করতেছ কিসের এই জন্য আল্লা পাক গুনা মাফ করে দেয় অসুস্থতা হলে এবং আশা ভরসা সব নিয়ে রাত্রি উঠবো আল্লাহকে ডাকবো কিছু করবো আল্লাহ পাক বলে এত আফসুস লাগলো যাহা আল্লাহ তোমাকে একটু ডাক বসে শরীরে অবস্থা যান বাইরিয়া যায় চোখ দিয়ে যান যার করে পানি পড়তেছে আর সুহ্য করা যায় না এটা আল্লাহ পাকের কাছে ওই সবর করলাম যে আল্লাহ তোমার রসুল বলছেন অসুস্থতা দিয়েছ তোমার বন্দা যদি ইবাদত করতে না পারে তোমার বন্দাকে ওই স্বাবটুকু তুমি বলছো আল্লাহ আল্লাহ স্বভাব থেকে তুমি মাহরুম করে দিও না মাহরুম করে দিও না এই জন্য ভাইরা দায়িত্ব দেওয়া সুস্থতা নেমত যখন আল্লাহ পাক দেয় এটাকে একটু কাজে লাগাইবে রাজ করব কাল করব পরশু করব এটা বসে থাকি আগামী কাল হয়তো আপনি আমি সুস্থতা নাও থাকতে পারি এই জন্য যতক্ষণ সুস্থ থাকি এটাকে দাম দিতে থাকি এটাকে কাজে লাগাইতে থাকি একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারি একবার সোবানাল্লাহ বলতে পারি হয়তো দেখা যাবে আগামীকাল এই সুযোগ আমি আর পাবো না আজকে আর এই সময়টুকু কাজে লাগাই গিয়ে আল্লাহ বন্দাকে সুস্থতার নে আমদ দিলে এটাকে কাজে লাগানো চাই যখন কাজে না লাগায় অসুস্থতা চলে আসলে তখন বন্দা আফসুস করে আহা আহা কিছু করতে পারলাম না আল্লাহাক বলে বন্দা তখন আফসুস করার থেকে আগে সময়কে কাজে লাগাও সময়কে কাজে লাগাও গুণা ছেড়ে দেই, দেয়া ফরদা গুনাম বলে আগামীকাল এই গুনা ছেড়ে দিব আগামীকাল এই কাজটা করবো আবার আগামীকাল আসলে বলতেছি তারপর দিন করব। আবার পরদিন আসলে বলতেছি আর পরদিন করব। আল্লাহর বন্ধু বলতেছে এই রকম করতে করতে একদিন তুমি মৌতের ঘন্টা তোমার চলে আসবে আর সুযোগ আর পাবে না সেই জন্য ভাইরা হায়াতকে দামি বানাই সুস্থতা যতক্ষণ থাকি আল্লাহ পাখের নাম নিচেই থাকি নিচেই থাকি বাসায় যাইতে যাইতেও সুবাহান আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ করি আস্তে আস্তে পড়ি জীবনের এই সুযোগটা এখন হয়তো মুক্তা খুলতে পারতেছি আরেক সময় দেখা যাবে মুক্তা খোলার মতো শক্তি তো লাগে না এই অবস্থা এই জন্য নিয়ামত পাইছি নিয়ামতের কদর করি নিয়ামতকে দাম দিই আল্লাহ পাক আমাদেরকে যেন যতক্ষণ সুস্থ রাখেন আল্লাহ তোমার গোলামীর মধ্যে যেন লাগাইয়া রাখো অসুস্থতা তুমি যদি দাও আল্লাহ ধৈর্যের বাহিরে দিও না কারণ কমজোর ইমানওয়ালা ধৈর্য তো পারি না সহ্য করতে পারি না তোমার নবী রসুল তারা যেভাবে সহয্য করছেন তোমার অলি বুজুর্গেরা যেভাবে সহ্য করছেন আমরা তো আল্লাহ কমজোর ইমানওয়ালা আমাদের তো এত শক্তি নাই ইমানের শক্তি কম যেন আমাদেরকে বড় পরীক্ষা দিলে তো আমরা টিকতে পারবো এই জন্য হাজি ইমদাদুল্লাহ মহাজরে মকি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি কমজোর তুমি তোমার অসুস্থতার নেয়ামতটাকে সুস্থতার ন্যামত দিয়া তুমি বদলাইয়া দাও অসুস্থতা তোমার নিয়ামত সুস্থতা নেয়ামত আল্লাহ আমি কমজোরের কারণে তোমার এই অসুস্থতার নামতকে সুস্থতার নামত দিয়ে তুমি বদলাইয়ে দেওয়া এই জন্য আমাদের ওই আশা এই কষা আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন আল্লাহ পাকের জন্য যেন আমাদের জীবনকে আমরা দান করতে পারি আল্লাহ সবাইকে কবুল করেন